এই কার্ড যে কার্ডের কথা আমি আলোচনা করলাম এই কার্ডটাকে সংরক্ষণ করতে হলে আমার বন্ধুগণ আমরা এখানে আপনারা কথা তো বহু পুরাতন বহু শুনলাম আমি ওই তবলিগের সাথী ছয় উসুল যেটাকে তৈরি করে নিয়েছেন সেই ছয় উসুলের কথা বলছি না তবলিগের বন্ধুগণ যে ছয় উসুল তৈরি করে নিয়েছেন এটা তারা উসুলেই গুঁজেন নাই এই কারণে তৈরি করে নিয়েছেন কারণ এগুলো উসুল না এগুলো উসুল না কোনটা কোনটা পুরো কোনটা মূলনীতি কোনটা মূলনীতি নয় কোনটা আপনাকে মৌলিকভাবে অনুসরণ করতে হবে আর কোনটা আপনার অনুসরণের জন্য বাধ্যতামূলক নয় আপনি অনুসরণ করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মূলত মনে করেছেন যে এই বিষয়গুলো উসুল আসলে এগুলো উসুল না এগুলো আসলেই উসুল না কিছু ফজিলতের বিষয় নিয়ে মানে এই উসুলগুলো তৈরি করা হয়েছে বন্ধুগণ ফজিলতের বিষয়ে উসুলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যেখানে আকিদার মৌলিক বিষয়গুলো আলোচনা নেই যেখানে মুসলিম হিসেবে জীবনযাপন করার মৌলিক বিষয়ে আলোচনা নেই যেখানে শীত থেকে বাঁচার কোনো পদ্ধতি সম্পর্কে আলোচনা নেই যেখানে সন্ন্যাসের প্রকৃত যে অনুসরণ রয়েছে সেই অনুসরণ সম্পর্কে থেকে বাঁচার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি সম্পর্কে আলোচনা নেই আপনি বুঝতেই বাকি থাকবে না এটা কোনোভাবেই উঁচুর হতে এটা কোনোভাবেই উঁচুর হতে পারে না কোনোভাবে মূলনীতি হতে পারে না এটা উসুরের মধ্যে পড়ে না